দূরের ও কাছের যেখান থেকে পৃথিবীর আনাচ কানাচ যেখান থেকে আমার দর্শকরা দেখছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থবার জানাচ্ছি তাহাইয়া ইসলামিয়া জানাচ্ছি আপনারা সালাম গ্রহণ করুন অভিবাদন গ্রহণ করুন আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম একটা সমাজ নির্মাণ করতে যে টার্গেট নিয়েছিলেন দুটো জাতিকে একটলো পুরুষ জাতি আর একটু নারী জাতি তিনি কখনো নারী জাতিকে ইগনোর করেননি আবার কখনো পুরুষ জাতিকে ইগনোর করেননি দুইটাকে সমান ব্যালেন্স ওয়েতে এমন এক পর্যায়ে তিনি নিয়ে গিয়েছিলেন যে সমাজ হয়ে উঠেছিল একেবারে বেহস্তি সমাজ বৃহস্পতি যদি কেউ জন্নাত যদি কেউ দুনিয়ায় তা করে থাকে চিন্তা করে থাকে তাহলে দেখতে পাবে মুদিনার ওই সমাজটা যেখানে জন্্নাতের নহরগুলো যেন বয়ে যেত সুখের নহর হিসেবে। হিসাবে আল্লাহতালা এরকম একটা সুযোগ করে দিয়েছিলেন পৃথিবীবাসীর কাছে নবী মোহাম্মদ সাল্লামের এই শিশুরাষ্ট্র একদিন ফুলে ফলে বিকশিত হয়েছিল পুরুষ নারীর উভয়ের কন্ট্রিবিউশনে কন্ট্রিবিউশনটা বিভিন্নভাবে আসছে আমরা অনেক আলোচনা শুনছি আজকে আমরা আলোচনা করব যে জ্ঞান অন্বেষণ করার জন্য মহিলারা কি ধরনের অবদান রেখেছেন আমি আপনাদের সামনে এইগুলোর উপর আলোচনা করার আগে ইসলাম কি বলে জ্ঞান অন্বেষণ করার ব্যাপারে এইটা আমি আলোচনা করতে চাই দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা সর্বপ্রথম যে আয়াটা নাজিল করেছিলেন সেটা কিন্তু ছিল এক মানে বলা যায় যে অলিখিত বিপ্লবের মন্ত্রধ্বনি আমি এই জন্য এই কথাটা বলি ও আলিখিত বিপ্লবের মন্ত্রধ্বনি এই জন্য বলি স্লোগান বলি এই জন্য যে ইসলামের বিপ্লব তখন হয় যখন জ্ঞানের প্রসার লাভ করে কারণ জ্ঞান ছাড়া ইসলাম বোঝা যায় না ইসলামের সৌন্দর্য বিকশিত হয় না ইসলামের দিকগুলোকে উন্মোচিত করা যায় না অন্ধকারের মধ্যে আলোর ছটা কিভাবে ইসলাম প্রকাশ করায় সেটা বোঝা যায় না জ্ঞান না থাকলে এই জন্য আল্লাহ তালা আমাদের প্রথম আয়াত যেটা নাজেল করেছিলেন সেখানে বলেছিলেন আল্লাহ এই আয়াত গুলো করে দিয়ে আল্লাহ তালা বললেন যে সভ্যতার সূচনা হতে যাচ্ছে যে সভ্যতার বিশাল পথ ধরে তোমাদেরকে যেতে হবে জান্নাতে এবং এই জান্নাতে যাওয়ার প্রধান সোফান হলো কি তোমরা জ্ঞান শিখবে আল্লাহ বলে জেনে রাখো তোমরা জানো আল্লাহ যে এক আল্লাহ এটা তোমাকে জানতে হবে এটা বোঝার আগে তোমার এলেম জরুরি তাও এদের আগে এলেম আনতে হয় এই অ্যালেমে নারী পুরুষ সবাই কিন্তু সমান ছিল এটা বলা যাবে না যে পুরুষের জন্য এলেম ছিল নারীর জন্য এলেম ছিল না এটা বলা যাবে না বরং ইসলামের প্রথম যুগে যদি আমরা তাকাই আমরা দেখতে পারব অনেক সোনার মুখ জল জল করছে যাদের জ্ঞানের কাছে বর্তমান যুগের বহু বহু ডক্টর হার মেনে যাবে আমরা এগুলো দেখতে পাচ্ছি আমরা রসুলি করিম সাল আলাইসলামের দিক নির্দেশনা যদি আমরা দেখি আশ্চর্যজনিত হয়ে যাওয়া গোটা কোরআনটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন এলেম শব্দটা যদি আপনারা দেখেন তাহলে প্রায় নয়শো আয়াতে এলেম শব্দটা বিভিন্ন রুট থেকে বিভিন্ন ভাবে ফরম্যাটে আসছে আল্লাহ তাল্লাহ ব্যবহার করেছেন ওই মধ্যে এটা তো আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন দেখেন আল্লাহ যখন বলেছেন বিসমের রব্বিক্লা খালাক একরা মানে তুমি পড়ো কি পড়ো এটা কিন্তু বলা হয়নি তোমার যা যা প্রয়োজন তুমি পড়ো তোমার যখন প্রয়োজন হবে নামাজ সংক্রান্ত জানার তুমি পড়ো নামাজ সংক্রান্ত বিষয়ে। তোমার যখন প্রয়োজন হবে অর্থনীতি সম্পর্কে জানার কারণ তুমি সুদ থেকে বাঁচতে চাও তুমি অর্থনৈতিক বিষয়গুলো পড়ো তোমার যখন প্রয়োজন হবে সাহিত্য নিয়ে গবেষণা করা তুমি সাহিত্য পড়ো তোমার যখন প্রয়োজন হবে তুমি আরো অনেক কিছু জানতে চাচ্ছ যেখানে সমাজবিজ্ঞানের কথা থাকবে যেখানে মনোবিজ্ঞানের কথা থাকবে যেখানে বায়োলজির কথা থাকবে যেখানে ফিজিওলজির কথা থাকবে যেখানে জিওলজির কথা থাকবে তোমার নিজের মধ্যে নিয়ে আস এক বলা হলো না তুমি কোনটি পড় তবে এই পড়ার জন্য আল্লাহ তাহলে একটা শর্ত কন্ডিশন দিয়ে দিলেন সে কন্ডিশনটা এরকম বিস্মে রব্বিক তোমার রবের নামে তুমি পড়ো তাহলে যে জিনিসগুলো পড়তে যে রবের নাম আসে সেগুলো পড়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন এর মানে যে শুধু কোরআন শরীফ পড়ো এর মানে এটাও না শুধু হাদিস শরীফ পড়ো এর মানে কেউ বলতে পারবে না ফেকাহ বইগুলো শুধু পড়ো এটা বলার কোনো উপায় নাই উসুলি হাদিসের বইগুলো পড়তে হবে না যা পড়লে আল্লাহর নাম পাওয়া যায় তুমি যদি পড়ো আসমান কি ভাবে সৃষ্টি করা হলো অ্যাস্ট্রোনমি সম্পর্কে অ্যাস্ট্রোলজি সম্পর্কে তুমি পড়ো কারণ সেখানে আল্লাহর তুমি সন্ধান পাবে বায়োটেকনিক এগুলো তোমার জানার দরকার আছে তুমি পড়ো সেটাও তোমার জানতে হবে তুমি সাহিত্য পড়ো কারণের মহ উদ্ঘাটন করতে চাও কোরআন আরো সুন্দর করে বুঝতে চাও তুমি পড়ো তুমি পড়তে পারবে কারণ সেখানে আল্লাহর নাম তুমি খুঁজে পাবে যেখানে যেখানে আল্লাহর নামের সাথে সংশ্লিষ্টতা আছে সব তুমি পড়তে পারো তবে হ্যাঁ এমন কোন জিনিস তুমি পড়ো না যা পড়লে তোমাকে আল্লাহ থেকে আল্লাহ নারীরাও কোন সময় ছিল না আল্লাহ রসুল সাল আলাম একটা হাদিস বলেছেন হাদিসটা খুবই প্রসিদ্ধ তবে হাদিসটা কিন্তু শাহী হাদিস নয় হাসান হাদিস যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন তলাবুল যে ফারিদুলি মুসলিম করা জ্ঞান অন্বেষণ করা হয়েছে ইসলামটাকে আমি জয়ীফ বলি না কারণ এত অনেকগুলো তুরুকের মাধ্যমে এসেছে যে এটা হাসানের পর্যায় পড়ে কারণ এটার সাথে কোরআনের একটা আয়াতের মিল আছে সুরাহ একশো বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন কি হল মুমিনের মধ্যে থেকে তো একটা দল এমন হওয়া উচিত যারা একটা গ্রুপ হবে লিহন কোরআনের তারা দিনের দিনের সমাজ দিনের জ্ঞান বিভিন্ন বিভিন্নমুখী জ্ঞান তারা শিখবে শুধুমাত্র ফেকা না শুধুমাত্র উসুল না এটা দিনের জ্ঞান দিনের জ্ঞান দিনের মধ্যে যেমন কোরআন শরীফের মধ্যে তেরোশো পঞ্চাশটি আয়াত আছে সায়েন্সের সাথে জড়িত তাহলে আমরা সায়েন্স পড়তে হবে কোরআন শরীফে অনেক আয়াতে আছে পাঁচশো আয়াত আছে যেটা ফেকের জড়িত সাথে জড়িত আহ কামে শরীফ অনেক আছে ইতিহাসের সাথে সম্পর্কিত আপনি ইতিহাস পড়তে হবে কোরআন শরীফে এমন কিছু যেটা মানে আয়াতের সাথে সম্পর্কিত আপনাকে নৃতত্ত্ব জানতে হবে তাহলে দিনকে বোঝার জন্য কোরআনকে বোঝার জন্য যত দিক ও বিভাগ আছে সবটাই আমাদের জানতে হবে এবং জানার চেষ্টা করেন না হল ফিন এবং এটা কিন্তু ফরদে আইন নয় এটা কিছু অংশ কিছু লোক এটা পড়লেই এটা হয়ে যাবে বর্তমান বিশ্বে আমাদের কিন্তু একথা বলার সুযোগ নেই যে শুধু মাদ্রাসা ছাত্ররাই কোরআন বোঝার জ্ঞান শিখবে আর কেউ নাই আমি বলি এজন্য যে কোরআনের আসলে তো এমন কিছু আয়াত আমাদের সামনে আছে যেগুলো বোঝার জন্য মাদ্রাসায় পড়ায় যথেষ্ট নয় আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমি তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একজন ছাত্র সেখানে অনেক কিছু ল্যাকিংস আছে এটাকে পরিপূর্ণ করার জন্য আপনাকে ইউনিভার্সিটিতে আসতে হয় শুধু কোরআনিক সায়েন্স দাওয়া ইসলামিক স্টাডিজ পড়লেও আবার এগুলো জানা যাবে না যদি আপনি মেডিকেল সায়েন্স এগুলো না জানেন কেমিস্ট্রি না জানেন নীরিতত্ব না জানেন বায়োলজি না জানেন বায়োটেকনোলজি না জানেন তাহলে কোরআনের এগুলো জিনিস বুঝতে পারবেন না কাজে মাদ্রাসা এবং জেনারেল শিক্ষিত উভয়ের কম্বিনেশান হওয়া দরকার আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের স্কুল থেকে যারা পাশ করেছে তার ইউনিভার্সিটি থেকে যারা বের হয়েছে তাদের মধ্যে থেকে যদি আপনার চিন্তা করে দেখেন এ তারা কিন্তু ভ্যারিয়াস টাইপ অফ এমনি স্পেশালিস্ট ছিল আব্বাসের এক ধরনের স্পেশালিটি ছিল সাতজন এ বাদ এলা বলা হতো তাদের এক ধরনের স্পেশালিটি ছিল কেউ কেউ অনেকেই বের হয়েছে কেউ কেউ সেনাপতিত্বে অনেক ভালো হয়েছে কেউ কেউ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে খুব ভালো হয়েছে মানে বিভিন্ন সাইডের কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি এই জন্য কেউ বলা যাবে না যে শুধু মাদ্রাসায় পড়ো অথবা শুধু কোরআন শরীফ বোঝার জন্য তুমি পড়াশুনো করো ये दरकार एकट कर ब्रेकर दिखा जा पर्दा अपेक्षा कर दिन और रात सकाल सन्दाय जेने जेने কিন্তু কিছু গুণা রয়েছে দেখুন বড় গুণা প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের বাংলায়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 So, if Jesus Christ, peace be upon him, bade for three days, who control the world? That means even God bade? The freedom to unmask. So, there are various ways which we can prove the argument That to be done. Look, Dr. Jaquiret Sangye Alapkori, <laughs> Proti Shonibar, Rajshad Shattai, Apunosh Shamprachar, Shokal Shadai Notai, Bangladeshe, Peace TV, Bangladeshe. Shomaj. সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি হবে কল্যাণ সাধনের জন্য যখন দুজন মুসলিম করবে তার মূল নীতিটা কি মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মানান্তর না থাকলাম একমাত্র ইসলামী सामाजिक उन्नत इ क्यों गुरुत्वपूर्ण जान देख इी समाज गुरुत्वर्नुष्ठान पिस জাজাকুমুল্লাহ খারেন আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার জন্য আমরা এখন আলোচনা করব যে এই আইলেম বা জ্ঞানের অন্বেষণটা রসুলি করিম সাল্লাম কিভাবে ওই বৈপ্লবিক পন্থায় নারী পুরুষ ছোট বড়ো সবার জন্য সুন্দর করে দিয়েছিলেন এবং সমাজে সবাইকে জ্ঞানী বানিয়ে দিয়েছিলেন কেউ কিন্তু জাহেল ছিল না নাজিব মাহফুজ যখন নোবেল প্রাইস পেলো তো সুইডেনে তার দুই মেয়েকে পাঠিয়েছিলেন উনি একটা বক্তব্য পাঠিয়ে দিয়েছিলেন পাঠিয়ে বলছিলেন যে আমি আমি এমন এক সন্তান যে দুটো সভ্যতা তৈরি করেছে দুটো সভ্যতার জন্ম দেওয়া তৃপ্তি সভ্যতা এবং ইসলামী সভ্যতা দুটো সভ্যতার জন্ম দেওয়া সন্তান আমি নাজিব মাহফুজ আমার সভ্যতার মধ্যে ইসলামিক সভ্যতাটা হলো এমন যে যখন আলেকজান্দ্রিয়া দখল করা হলো আমর এমনুল আস এটা দখল করলেন তখন আলেকজান্দ্রিয়ায় অনেক সেনাবাহিনী যারা মুসলমানদের বিরোধী ছিল তাদেরকে আটক করছিলেন তিনি তো উনি দেখতে পেলেন যে আলেকজান্দ্রিয়া কয়েকটা লাইব্রেরি আছে খুব সমৃদ্ধ লাইব্রেরি সেখানে বই পেলেন উনি বললেন তোমরা যদি এই বইগুলো আমাকে দাও তাহলে তোমাদের যারা আটকা পড়ে গেছে যেসব সেনাবাহিনী তাদেরকে আমি মুক্ত করে দেব। নাজিব মাহফুজ বলেছেন যে সামান্য কয়েকটা বইয়ের জন্য এত শত শত হাজার হাজার যুদ্ধবন্দীদেরকে মুক্ত করা জাতি হলাম মুসলিম জাতি আমরা কারণ আল্লাহ রসুল বলেছেন এই করার জন্য শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম কিন্তু এটা নারী পুরুষ সবাই জন্য সমান করেছিলেন আল্লাহ আমাদেরকে দুনিয়াদারী বেশি পাওয়ার জন্য দোয়া করতে হবে এটা তিনি বলেননি আখেরাতেও খুব বেশি পেতে হবে এমন জন্য আমাদের দোয়া করতে বলেননি উনি আখেরাতে মুক্তির জন্য দোয়া করতে বলেছেন জান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে বলেছেন জান্নাত পাওয়ার জন্য দোয়া করতে বলেছেন আল্লাহর রে পাওয়ার জন্য দোয়া করতে বলেছেন কিন্তু বেশি করে দাও বেশি করে দাও এই কথাটা শুধুমাত্র এলেমের ক্ষেত্রে তিনি আমাদের শেখাই দিয়েছেন অক্রিয়া তুমি বলো যে আল্লাহ তুমি আমার এলেম বৃদ্ধি করে দাও জ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে যে তুমি বৃদ্ধি করে দাও সাহাবায়িক রাম বিশেষ করে মহিলাদের মধ্যে আমরা দেখতে পাই যে তাদের জ্ঞানের মানে কত ব্যস্ততা ছিল তারা জ্ঞানের জন্য এটা তারা ব্যস্ত ছিল এবং এমন কোন সাহাবি মহিলা আপনি পাবেন না যিনি মূর্খ একেবারেই যারা কোরআনের জ্ঞান পায়নি এমন লোকও সামান্য সামান্য পেয়েছে এমন লোক যে আল্লাহ রসুলের বর্ণনা দিয়েছেন সেগুলো পড়তে চেয়ে হতবাক হতে হয় যে কত সুন্দর ভাষায় তিনি কথা বলেছেন তিনি যা মেয়েদের মধ্যে খুব সুন্দর ভাষাবাদ বা ছিল সাহিত্যিক ছিলাম যে সমস্ত কথা বলেছেন কি সুন্দর কথা জ্ঞানের জন্য তিনি বলেছেন সালা সাতুল আজরান তিন ধরনের লোক আছে যাদের দুটো ডবল প্রতিদান দেওয়া হবে ডাবল আজর এবং সবাব দেওয়া হবে কারা কারা রাজুমিন এবং নবী মোহাম্মদ সাল্লা প্রতি ইমান এনেছে তাহলে এরকম যারা করবে তাদের ডবল প্রতিদান দেওয়া হবে ওয়ালা আব্দুল মামলুকিহি এবং যদি কোনো দাস দাস এমন থাকে আল্লাহর হক আদায় করো এবং তোমার মনিবের হক আদায় করো তো আমরা যারা মুক্ত আছি তাদের একটা আর তুমি দাস তোমার দুটো স্বাব চিন্তা করে দেখেন আল্লাহ তালা রসুল দাসদেরকেও তো কত গুরুত্ব দিলেন আরেকটা কি আচ্ছা মেয়েদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু শব্দ যেটা ব্যবহার করা হয়েছে সেটার মধ্যে প্রথম শব্দটা হলো আদা বাহা তা শিক্ষা মানে আদব শিক্ষা দেওয়া ম্যানার শিক্ষা দেওয়া ইসলামের শিক্ষার পদ্ধতি যেটা সেটা এডুকেশন সেটা মানে একজন মানুষের হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি সোল এবং মাইন্ড সবগুলোকে কভার করে এরকম শিক্ষা ব্যবস্থা ছিল ইসলামের মধ্যে সেখানে কিন্তু এডুকেশন শুধুমাত্র জ্ঞানের জ্ঞান দান করা নয় শুধুমাত্র জ্ঞানই বানানো নয় ডক্টর শহীদুল্লাহ সবসময় বলতেন যে বিদ্যা শিখিলে পরে জ্ঞান নাহি হয় জ্ঞান আলাদা কথা আল্লাহ জারে দেয় তুমি একজন এম পাস হতে পারো তুমি আমি তো অনেক মানুষকে দেখেছি জ্ঞানী না জ্ঞান আলাদা কথা আদা বাহা তাদি তাদেরকে ট্রেনিং দিতে হবে ট্রেনিং তাদের ম্যানার শিখাতে হবে শুধুমাত্র জ্ঞান নয় ও আল্লাহ আহসানা তা আলি মাহা এবং তাকে শিক্ষা দিয়েছে এক সুন্দর ভাবে আলেম শিক্ষা দিয়েছে সুন্দর এম এ পাশ করলো একজন মানুষ ডক্টরেট পাস করলো কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না এবং না পড়তে পারার এটাও আর করে আমাদের মুসলিম সমাজটা এখন এইরকম একটা সমস্যায় পড়ে গেছে এখন শুধুমাত্র কোরআন নয় আবার এডুকেট করা মানে আপনি একজন মেন্টার ইসলামে কখনো টিচার নেই ইসলামে কখনো টিচার বিশ্বাস করে না ইসলামের মেন্টারে বিশ্বাস করে এই যে টিচার তার টিচ করবেন তাকে শিক্ষা দেবেন মেনার শিখাবেন সবটাকে কভার করে ইসলামে কখনো শুধুমাত্র হয়ে শুধু টাকা কিন্তু ডেভেলপ করবে আপনাকে আপনাকে উন্নতি করবে আপনি আল্লাহর বান্দা অথবা বান্দি বানাবে এটাই আল্লাহ রসুল সাল্লাহাম বলতেছেন যদি কেউ কোনো মেয়েকে এরকম থাকে যে তুমি সুন্দর ম্যানার শিখাইছ জ্ঞান শিক্ষা দিয়েছ এবং যদি আপনি এই পর্যন্ত করেন জ্ঞান শিক্ষা দেওয়া এবং আদব তাহলে আর যদি এমন হয় যে আপনি আপনি আজাদ করে দিলেন দিয়ে আপনি বিয়ে করলেন তাহলে আপনি ডবল সব পাবেন একটা হলো জ্ঞানের সব একটা হলো তাকে মুক্ত করে দিয়ে বিয়ে করার সব আল্লাহ রসুল কিন্তু দেখেন সমাজকে কিভাবে চেঞ্জ করতেছেন দাসী লেখাপড়া শেখানো তার মানে মুক্ত যারা যারা আজাদ তারা তো আরো অনেক পর্যায়ের উপর পর্যায়ের আমি মাঝে মাঝে রাগ করি আমাদের বাড়িতে একটা ছোট মেয়ে রাখা হয়েছে তার যেতে রাগ হয় আমার আপন বোন হতো তাহলে আপনি স্কুলে দিতেন এখন আবার স্কুলে যাওয়া শুরু করেছে এটা কিন্তু আমাদের ফরজ এটা দায়িত্ব আমার কাজের মেয়ে তাই বলে আপনি তাকে পড়াবেন না এটা কোন দেশের মুসলমান হলাম আমরা এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলতেছেন যে আমরা মুসলিম সমাজ বিনির্মাণ করতে চাই আমার ঘরকে আলোকিত করতে চাই সমাজকে আমরা আলোকিত করতে চাই বিশ্বকে আমরা আলোকিত করতে চাই এই আলোকিত সমাজ গঠন করার জন্য আলোকিত মনন গঠন করার জন্য আলোকিত মানুষ তৈরি করার জন্য জ্ঞানটাকে প্রোভাইড করতে হবে টু এভরি সিঙ্গল পারসন ব্রিটেনে একটা কথা আছে আমরা যারা ওখানে ট্রেন্ড ট্রেনড টিচার কোয়ালিফাইড টিচার তাদেরকে একটা জিনিস এ করতে হয় এনশিওর করতে হয় যে ক্লাসে যারা পড়বে সেখানে এভরি চাইল্ড ম্যাটার্স মানে প্রত্যেক শিশু প্রত্যেক বাচ্চা প্রত্যেক ছাত্র আপনার কাছে শিখতেছে এটা কিন্তু আমাদের মুসলিম দেশে অনেক জায়গায় আমি দেখি না স্কুলে যখন যায় দেখি যে দশজন ছাত্র মোটামুটি শুনতেছে আর বিশজন ছাত্র গল্প করতেছে অথবা আড্ডা দিচ্ছে অথবা ঠিক মতো শুনতেছে না কিন্তু চুপ করে বসে আছে এটা ব্রিটেনে চলে না ব্রিটেনে বলে যে প্রত্যেক ছেলেকে বা ছাত্রকে আপনি যখন পড়াচ্ছেন আপনি টার্গেট নেবেন সেজন্য কিছু না কিছু শেখে আল্লাহ রসুল কিন্তু ওইটাই করতেন দেখো তোমার দাসী যে তোমার ঘরে দাসী হিসাবে আছে তাকেও তুমি শিক্ষা দেবে আর মেয়ের কথা তো আলোচনা কোনো প্রশ্নই আসে না তাকে তুমি তো আরও অনেক শেখাবে শিখাই শেখাই তাকে একটা পর্যায়ে নিয়ে আসবে আমাদের মুসলিম সমাজে হাফেজদের সংখ্যা অনেক ছিল মহিলা হাফেজ এখন কিন্তু আমাদের মেয়েদের অনেক হাফেজ হচ্ছে আপনি ইসলাম এটা আমাদের শেখাই দিয়েছিল মেয়েদেরকে ইসলামের পথে শিক্ষিত করার জন্য এই সমাজ পরিবর্তন একদিনে হয়নি আল্লাহ রসুল সাল্লাহামের হাত প্রসারিত ছিল সব জায়গায় তুমি আবু বখর যেমন ইসলামের জ্ঞানী হবে আয়সা তুমিও ওই রকম ইসলামের জ্ঞানী হও তিনি স্ত্রীদেরকে বলতেন ঘরের যত ফিখে আছে ঘরের আমি যে সমস্ত মামালাত করি তোমরা পৃথিবীর সবাইকে জানিয়ে দাও সব কিছু মানুষ জানতে পারে আল্লাহ রসুল তার ওয়াইফদের মাধ্যমে ওয়াইফদেরকে টিচার বানাই দিলেন আল্লাহ তো কোরআনের মধ্যে ওয়াইফদেরকে মা বলাই দিয়েছেন বলেছেন তার স্ত্রীরা রসুলের স্ত্রীরা আমাদের জন্য মা কিন্তু আল্লাহ শুধু মা না তার সাথে আরো অ্যাড করে দিয়ে শিক্ষিকা বানাই দিয়েছেন উনি বলে দিয়েছেন যে আমার স্ত্রীরা তোমাদের জন্য শিক্ষিকা অনেক মানে হাদিস আছে যেটা আমরা পর্বতী এফিসে নিয়ে আসবো যে মানে আমাদের মানে উমুলিনরা তারা কেমনভাবে মানবতার জন্য শিক্ষক ছিলেন এইভাবে আমরা আমাদের সমাজকে দেখতে পাচ্ছি যে আমরা যখন অধপতিত হচ্ছি নারীরা যখন শিক্ষা থেকে দূরে সুরে যাচ্ছে কান্ট্রি যখন নিরক্ষরতার হার যেখানে বৃদ্ধি হচ্ছে মেয়েরা যখন লেখাপড়ার সুযোগ পাচ্ছে না সেই সময় এই সমস্ত দিকগুলো কিন্তু আমাদের এক আলোক করে দিচ্ছে আপনার মেয়েকে আপনি পড়াবেন পড়াবেন না কেন আপনার ছেলেকে ডক্টর বানাতে পারেন আপনার মেয়ে ডক্টর হবে না কেন সমস্যাটা কোথায় তার যদি যোগ্যতা থাকে তার যদি মেধা থাকে তাকে আপনি উচ্চ শিক্ষিত করেন তাহলে তার কাছ থেকে উচ্চ শিক্ষিত হবে আমাদের ইসলামের ইতিহাসের সবচেয়ে সুন্দর দিক হলো মায়ের কাছ থেকে কাছ থেকে লেখা লেখাপড়া শিখেছে আমার একটা বই পড়ার সুযোগ হয়েছে মদিনায় থাকতে অফায়াতুল আয়ান বলে এমনি খালি খানের একটা বই আছে সেখানে হাজার হাজার মানুষের যারা বড় বড় স্কলার তাদের জীবনে সেখানে লিখছে তাহলে আমরা হারিয়ে যাচ্ছি কেন ফিরিয়ে আসতে হবে ইসলামের এই আঙ্গিনায় আমাদেরকে ফিরিয়ে আসতে হবে ইসলামের সায়াত আমাদেরকে আবার পরিবেশিত হতে হবে সাহাবাদের জ্ঞান আমাদেরকে আবার অর্জন করতে হবে আসুন সেই পথে চলার দৃপ্ত শপথ গ্রহণ করি আল্লাহ আমাদের কবুল করুন ওমা তৌফিক্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা বক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 জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয় নম্বর এক থেকে আহাদ বলো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 পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন তিন ভাগের এক ভাগের সমান প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো সমাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি समतुल्य कोई अपनी जे ईश्वर उपासना करें ताके सुराई खलास दिए जाते